বাইশতম বিষয়বস্তু হল তৌবা প্রথমে তাওবার তাওবার শাব্দিক অর্থ আর তাও বা লুকাতান তাওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা আর ইসলামী শরিয়াতের পরিভাষায় ইসলামী শরিয়াতের পরিভাষায় তাওবার অর্থ হলো যে আমরা যে সমস্ত অন্যায় কাজ করি মানুষ যে সমস্ত অন্যায় অপকর্ম কাজ করে সেই সমস্ত অন্যায় থেকে হ্যাঁ অন্যায় থেকে অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া এবং সেই অন্যায় কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা আলেমগুন বলেছেন প্রত্যেক গুনা থেকে শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো সেই গুনা থেকে বিরত থাকা সেই গুনার কাজ থেকে বিরত থাকা হলো সে করার কারণে অনুতপ্ত হওয়া আর তিন নম্বর হলো যে পুনরায় সেই গুনার কাজ সেই গুনার কাজ করার জন্য গুনার কাজ পুনরায় না করার জন্য হওয়া এই তিনটা জিনিস এই তিনটা যদি তিনটে শর্ত যদি পাওয়া যায় তাহলে তবা কবুল হবে অন্যথায় তবা কবুল হবে না এই তবা সম্পর্কে বিশেষ রমজান মাসে বেশি রমজান মাস বরকতের মাস বহু বড় সহাবের মাস পুণ্যের মাস কাজে আমাদের সাধ্যে চেষ্টা করতে হবে রামজান মাসে আপনার তবা করে সকল প্রকার আমাদের গোনা খাতা থেকে তো সকল প্রকার গোনা খাতা থেকে আমাদের পরিষ্কার হওয়া যাতে করে আমাদের জীবনের সমস্ত গোনা খাতা আল্লাহবুল্লাহ আলমের জন্য মাফ করে দেন আহ এমনি ভাবে আমাদেরকে প্রতিক্রাবদ্ধ হতে হবে এই তবা সম্পর্কে অনেক হাদিস আসছে অনেক কোনো সময় আয়াত আসছে অনেক ঘটনা আসছে আমি আপনাদের সামনে দু একটি ঘটনা বলার চেষ্টা করব এবং দু একটি আয়াত হাদিস বলার চেষ্টা করবো ইনশাআল্লা তোমরা সকলে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অথবা তোমরা আল্লাহর নিকটে তো আরো বলেছেন मरुभमेश मरुभूम देश्य द्रव्य पानी द्रव्य समस्त सबकि उठे ऊपर उठर पर चपी दिए उठर उपर बोझा चपी सफर प्रचंड रोदानी गाय विश्राम कर बेधे विश्राम करवस्था से घुमे पड़से उठे एक स्वभाव हलो उठ के को जगह मैं बेधे रख लेने पर उठ निजे নিজের মুখ দিয়ে তার রসি কেটে সে পালিয়ে যায় সেই উঠে তার খাদ্য দ্রব্য পানীয় দ্রব্য সমস্ত সবকিছু এমত অবস্থা সেই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করার পরে চারিদিকে সাধ্য অনুযায়ী অনেক খোঁজাখুঁজি করার পরে সেই উট আর কোনো রকমই খুঁজে পেল না এরপর হতাশ হয়ে মনে করলো যে আজকে তো মরতেই হবে তো যা সেই গাছতলায় সেই গাছের সায় সেখানে পড়ে থাকি সেখানে সেখানেই মৃত্যুবরণ সেখানে মরতে হবে সেখানেই মৌ হলে সেখানে মৃত্যু হবে সেইভাবে সেই গাছতলায় এসে আবার শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে বেশ কিছুক্ষণ পরে সেই উট অন্যান্য দিক থেকে ঘুরতে ঘুরতে এসে সেই গাছতলায় এসে সেই মালিকের পাশে এসে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি ঘুমের থেকে উঠে ঘুমের থেকে জেগেই হঠাৎ করে দেখে যে তার পাশে উঠ দাঁড়িয়ে আছে এমত অবস্থায় সেই লোক উঠের মালিক অত্যধিক খুশি হয়ে যে উটকে খুঁজার জন্য বহু সময় নষ্ট করে বহু কষ্ট করে ঘোরাঘুরি করে কোনো রকমের উটকে খুঁজে পায়নি আর সেই উট এখন মাথার কাছে দাঁড়িয়ে আছে এমত অবস্থায় উটকে দেখতে পেয়েই খুটি খুশির চোটে অত্যধিক খুশি হয়ে সে ব্যক্তি বললো যে আল্লাহ মা আনতা আব্দি ও আনা রব্বুকা আখতা মিন সিদ্ধুল ফরাহ সেই ব্যক্তি অত্যধিক খুশি হওয়ার কারণে আল্লাহকে সম্মান বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব কোন বান্দা কাছে ক্ষমা চায় প্রার্থনা আল্লাহর কাছে তওবা করে অন্যায় কাজ থেকে ফিরে আসে তখন আল্লাহাবুল্লাহ আলমিন ওই উঠের মালিকের চেয়েও বেশি খুশি হন আল্লাহ রসুলামের আরেকটা হাদিস বলেছেন মোহন আল্লাহ রব আলমিন মোহন আল্লাহ রা আলমি তার রাহমতের হাত কে মোহন আল্লাহ রবাহ আলম হাত দিনের রাতের বেলা করে দেন যাতে করে দিনের বেলা যে সমস্ত পাফিরা যে সমস্ত মানুষ অন্যায় কাজ করেছে তারা যেন আল্লাহার যাতে করে রাতের বেলা যে সমস্ত পাফিরা পাপ কাজ করেছে তারা যেন দিনের বেলা ক্ষমা প্রার্থনা করতে পারে তহবা করতে পারে এমনিভাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত আল্লাহর আলমীর রাতের বেলা এবং দিনের বেলা পাপ পাফিদের পাপ বলেছেন মহান আল্লাহবুল্লাহ আলমিন তবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুর জন্য মানে শেষ মুহূর্তে রমজান মাসে যে আমরা যেন আমাদের গোনা খাতার থেকে সকল প্রকার গুনা খাতার থেকে তাওবা নাসুহা খালেজ ভাবে আমরা তবা করতে পারি আল্লাহুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন্লাহরুল্লাহ আলমিন